আসসালামু আলাইকুম ওর বারকাত আলহামদুলিল্লাহ বাদ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা কালিমা বিষয়ক ইসলামের শর্ত এবং ইসলাম ভঙ্গের কারণ এই বিষয়ক আলোচনার তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা আমাদের বাকি আলোচনা আপনাদের সামনে পেশ করছি আমরা যে জায়গায় ছিলাম সেটা হলো ইমান আনতে হবে ক্যালেমার নির্দেশনাকে বিশ্বাস করতে হবে সংশয় সন্দেহ মুক্তভাবে সত্য জানার পর সেই সত্যতার মধ্যে কোন ধরনের যেন সন্দেহ সংশয় না থাকে যদি সংশয় সন্দেহ থাকে তাহলে ইসলাম ভঙ্গ হয়ে যাবে মমিন ব্যক্তি স্বীকার করে সে নিজেকে ধারণা করে মমিন মুসলিম তবে তার এই ধারণা নষ্ট হয়ে যাবে এই আয়াত তার দলিল আল্লা তবরকতলা সুরা আলহাদিদের ১২ থেকে ১৪ নম্বর আয়াতে বিষয়টা স্পষ্ট করেছেন আল্লাহ বলছেন সেদিন দেখবেন মমিন ও মমিনারা অর্থাৎ মমিন নর নারীরা নূর তাদের সম্মুখ এবং ডান দিকগুলো আলোকিত করে চলেছে অর্থাৎ কেয়ামতের দিন পুল সিরাত যে পার হবে সিরাতের ব্যাপারে আল্লা তর কতলা বলছেন মমিনরা সেই সিরাত অতিক্রম করবে কিভাবে অতিক্রম করবে আল্লাহ তো বারকতলা তার বর্ণনা দিচ্ছেন সেদিন মমিন নর নারীদেরকে দেখবেন তাদের নূর তাদের সম্মুখে চলছে ওবে ইমা নিহিম এবং তাদের ডান দিকে তাদের নূর সামনে সামনে যাচ্ছে ডান দিক দিয়ে বুসরা কোমল ইউমাজি হেলেন হার এবং সাথে সাথে তাদেরকে খোশখাবরি দেওয়া হবে তাদেরকে সুসংবাদ দেওয়া হবে বলে তোমাদের জন্য আজকে সুসংবাদ এমন জান্নাতের সুসংবাদ যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে খালিদিন তারা সেখানে চিরদিন বসবাস করবে আল্লাহ বলছেন সেটাই হবে চরম সফলতা বিরাট সফলতা এদিকে মমিন রা তো আলোর ভিতর দিয়ে যাবে সামনে তাদের আলোকিত ডানে তাদের আলোকিত মুনাফিকদের কি অবস্থা আল্লাহ বলছেন يَوْمَ يَقُولُ الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ لِلَّذِينَ آمَنُونَ انظرونا منافق مهلا منافق پروش رابول بي منافق پروش مهلا رابول بي لِلَّذِينَ آمَنُونَ زَرَا إِمَانِ اي نَيْسِلُو انظرونا نَقْتَبِسْ مِن نُورِكُم تُمْرَا إِلْتُو أَبِكْهَا كَرُوْنَا عَمْرَا تُمَا دِر তাদেরকে বলা হবে তোমরা পিছনে ফিরে যাও হয়তো নূর পেতেও পারো ফলতাম যখন তারা পিছন ফিরবে তখন দেখবে একটি প্রাসির বা তিন ফিহি রহমা যার ভিতর সাইডে যার অন্তর্বর্তী সাইডে রহমত আল্লাহ রহমত রয়েছে এবং তার সম্মুখ জায়গায় সম্মুখ স্থানে আজাব দেখা দিবে ইউনাইদু নহুম তারা তখন মমিনদেরকে ডাকবে আলম নকুম মা হে মমিন ভাইরা তোমরা যে আমাদের সামনে চলে যাচ্ছ আলোর ভিতর দিয়ে আলোনি আমরা কি দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম না কালুবালা মমিনরা জবাব দিবে তাদেরকে হ্যাঁ তোমরা আমাদের সাথে ছিলে ছিল কিন্তু তোমাদের অবস্থা এরকম ছিল তোমরা নিজেদেরকে ফিতনার ভিতরে ফেলেছিলে তুম এবং তোমরা অপেক্ষা করেছি ইমানকে পাকাপকা করার ব্যাপারে তোমরা অপেক্ষা করেছ দেখি মোহাম্মদের অবস্থাটা এই সামনের ঘটনায় কি হয় সামনের যুদ্ধে কি হয় সামনের পরিস্থিতিতে কি দাঁড়ায় তখন না হয় ইমানকে দৃঢ় করে নিব তখন না হয় ঠিকঠাক মতো আমরা ইসলাম পালন করব। তার অভ্যস্তুম অপেক্ষা করেছো ওর তুম আর কি সন্দেহ সংশয় পোষণ করেছিল ম্যানি এবং তোমাদেরকে বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা ধোকাই ফেলে দিয়েছে অবন্ত আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে ধোকাই ফেলেছে হাত জামরুল্লাহ এক সময় আল্লাহ তো নির্দেশ চলে আসেছেকম বিল্লা হেলুড় এবং তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারিতকারী প্রতারণা করেছে তোমাদের সাথে সুপ্রিয় শ্রোতা এখানে কিভাবে আপনারা আয়াত থেকে লক্ষ্য করলেন যে সংশয় সন্দেহ তাদেরকে এই পরিণামে ঠেলে দিবে এই পরিণাম বরণ করতে বাধ্য করবে যদি সংশয় সন্দেহের কারণে তারা হাজার হাজার লক্ষ লক্ষ বার রসুল সাল্লাহ আলহি আসাল্লামের স্বীকৃতি আল্লাহর স্বীকৃতি দেওয়ার পরও যদি তারা মমিন না হতে পারে তাদের পরিণাম যদি এরকম হতে পারে তাহলে আমরা আল্লা তরকতলার কাছ থেকে কখন বিশেষভাবে চুক্তি করলাম যে মুনাফেকদের ক্ষেত্রে এরকম হইতে পারে আমরা সংশয় সন্দেহগুলো আমাদের ইসলাম ইমানের কোনো ক্ষতি হবে না অবশ্যই একই দলিলের ভিত্তিতে তাদের যেমন ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য ছিল না তাদের ইসলাম গ্রহণযোগ্য ছিল না আমাদেরও হবে না আমরা যদি এখন ইমান ইসলাম দাবি করি তাহলে দলিল ছাড়া কোরআন ছাড়া হাদিস ছাড়া নিজেদের ধারণায় আমরা মমিন এবং মুসলিম হব অবশ্যই আল্লাহর দৃষ্টিতে মমিন মুসলিম হইতে হলে আমাদেরকে ক্যালেমার স্বীকৃতির সাথে এই সন্দেহ সংশয় ত্যাগ করতে হবে সন্দেহ সংশয় রাখাই হলো ক্যালেমা বিনষ্টকারী ক্যালেমার কার্যকারিতা নষ্টকারী রসুল্লাহলামের হাদিস থেকে আমরা জানতে পারি কলা রসুল্লা সাল্লাম আশাহুল্লাহ আব্দ ই্লা দখালাল রহমুসলিম আল্লাহ রসুল সাল্লাসালাম বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি এই মর্মে যে আল্লাহ ব্যদিত প্রকৃত কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রসুল এই দুটি সাক্ষ্য সাক্ষ্যবাণী আল্লাহর তৌহিদের সাক্ষ্য রসুলের রেশালাতের সাক্ষ্য যে ব্যক্তি দিবে কি অবস্থায় সন্দেহ সংশয় মুক্ত অবস্থায় তাহলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে যে ব্যক্তি এই দুটো সাক্ষ্য বাণী। সাক্ষ্যবাণী আশাদী রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এই মর্মে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই মোহাম্মদ সাল্লাহ আল্লাহর রসুল এই দুটি সাক্ষ্য বাণী সংশয় সন্দেহ মুক্তভাবে যদি কেউ আল্লাহর কাছে উপস্থাপন করতে পারে এই দুটো সাক্ষ্য বাণী নিয়ে আল্লাহর সাক্ষাৎ করতে পারে তাহলে ওই ব্যক্তি জাননাতে যেতে পারবে তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল যারা এই সাক্ষ্য দিয়েছে দেয় কিন্তু আল্লাহর ব্যাপারে আল্লাহর বিধানের ব্যাপারে রসুলের ব্যাপারে রসুলের বিধানের ব্যাপারে সংশয় সন্দেহ রয়ে গেছে তাহলে এরা অবশ্যই এই কালেমা দিয়ে জাননাতে যেতে পারবে এই কালেমা পাটকারীদের জন্য কখনোই জান্নাত নয় তারা জাহান নামে যাবে আবু হরাই রদি আল্লাহনকে আল্লাহ রসুসাল্লাম একটি ঘটনার ভিতর দিয়ে এই নির্দেশনা বা এই আদেশটা এসেছিল ঘটনা আমরা উল্লেখ করতে যাচ্ছি না আমাদের বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় ঘটনার শেষ পর্যায়ে সার নির্যাসিত যে বিষয়টা অর্থাৎ প্রাচীরের পিছনে যার সঙ্গেই তোমার সাক্ষাত হবে সে যদি অন্তরের একিনের সাথে দ্বিদাহীন চিত্তে এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যথিত তাহলে তাকে তুমি জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও শর্তটা কি অন্তরের একই দৃঢ় বিশ্বাসের সাথে দ্বিদাহীন চিত্তে যে ব্যক্তি সাক্ষ্য দিবে ক্যালেমার ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিতে বলা হয়েছে তাহলে যে ব্যক্তি অন্তরে সংশয় সন্দেহের পাহাড় নিয়ে বসে আছে সে ব্যক্তি যতই লাই লিল্লা বলুক সে ব্যক্তি যতই আল্লাহ আল্লাহ করুক সে যতই রসুল রসুল করুক নবী নবী করুক কোনো ফায়দা নেই তার এই বাস্তবতা গ্রহণ করতেই হবে যেমন যেমনভাবে মুনাফিকরা মমিন ছিল না আর মমিন হলে মুনাফিক মমিন যাদের পরিণাম হল আদারকুল আসফাল মিনান্নার জাহান নামের অতল তল তাদেরই দলভুক্ত হতে হবে তাদেরই অন্তর্ভুক্ত হতে হবে নাউজব ইমিন জালিক আল্লাহ মুনাফিক এবং মুনাফকি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন নাজাদ দান করুন সত্যিকার অর্থে যারা মমিন তাদের কাফেলাভুক্ত করুন আল্লাহ আমিন সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে আমি হাশিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা जीवन सफलता कुरानते लि शाम पालन कर আমল প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশের পিস টিভি বাংলায়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 আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ বাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা বিরতির পর আবারও আমরা আমাদের পূর্বের আলোচনায় ফিরে আসলাম ইবন মসুদ রাহ আনহ থেকে এ ধরনের আরও একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলছেন আসবরিসুল ইম্যান ওয়াল ইকিনুহু সবর হচ্ছে ধৈর্য ধারণ করা হলো ইমানের অর্ধেক ওয়াল ইয়কিনো আল ইমানকুল্লুহু আর একইনটা হচ্ছে পরিপূর্ণ ইমান অর্থাৎ একিনের মাধ্যমে পরিপূর্ণ ইমান আসতে পারে একই ছাড়া ইমান আসতে পারে না আলহামদুলিল্লাহ এবার আমরা ক্যালেমার বা ইসলামের বা ইমানের চতুর্থ শর্ত আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি চতুর্থ শর্তটা হচ্ছে কবুল করা আমি ক্যালেমার জ্ঞান অর্জন করলাম ক্যালেমাকে সত্য জানলাম ক্যালেমার নির্দেশনাকে সত্য বলে মেনে নিলাম এই সত্যকে আমি মুক্ত করলাম এখন কি করতে হবে এখন কাজ হল গ্রহণ করে নেওয়া বরণ করে নেওয়া কিভাবে বরণ করতে হবে এর প্রস্তুতিমূলক শর্ত এগুলো এখন আসবে পালা ক্যালেমাকে গ্রহণ করার ক্যালেমার অর্থ জানলাম ক্যালেমার সত্যতা সম্পর্কে জানলাম জ্ঞান লাভ করলাম সত্যতার ব্যাপারে আমি আরও জানলাম যে সংশয় মুক্ত সত্যতা হতে হবে সেটাও জানলাম এরপরে আমার এখন ক্যালেমাকে উচ্চারণ করার ক্যালেমাকে গ্রহণ করার পালা এতক্ষণে আসলো চতুর্থ পর্যায়ে এখন আমি বলবো এখন ইমান আনার জন্য এখন ইসলাম আনার জন্য এখন মুসলিম হওয়ার জন্য এখন আমি ইসলামের সদস্য হওয়ার জন্য বলবো অর্থ এতক্ষণে আমার অর্থ জানা মোটামুটি কমপ্লিট হলো এখন আমি উচ্চারণ করব। করবো আশাহদু আল্লাহ ইয় মোহাম্মদ রাসুরুল্লাহ এইভাবে এই পর্যায়ে এসে যদি কেউ কালেমা পাঠ করে তাহলে ওই ব্যক্তি হবে আল্লাহর দৃষ্টিতে ইমানদার তার কারণ আর তার সম্ভাবনা থাকলো না সে সন্দেহওয়ালা হবে সংশয় বিশিষ্ট হবে মুনাফেকদের মতো হবে আর এই সম্ভাবনা থাকলো না এখন আমাকে কালেমা স্বীকৃতি দিতে হবে কালেমার উচ্চারণ ঘোষণা ঘোষণার পালা আসলো এবার আমি বলব এটাই হলো কালেমাকে গ্রহণ করে নেওয়া কালেমা সংশ্লিষ্ট আমার জ্ঞান হলো। এখন এই জ্ঞান জ্ঞানের বাস্তবায়নের প্রথম ধাপ হলো যেটাকে আমরা চতুর্থ শর্ত বলছি বরণ করে নেওয়া গ্রহণ করে নেওয়া এখন উচ্চারণ করব। এখন আপনার উচ্চারণ এখন আপনার স্বীকৃতি আপনাকে ইসলামে প্রবেশ করাবে এর আগে নই এখন আপনি বলেন রসুল এবার আপনি বলেন এ সমস্ত ক্যালেমার নির্দেশনা আরবি ভাষী হওয়ার কারণে আবু জাহাল আবু আহবা শেবা অলিদ বিন মহিরা যুগের নেত্রীস্থানীয় কাফেররা কাফের সমাজ বুঝেছিল যার জন্য কালেমাটাকে গ্রহণ করে নাই এতক্ষণ যাব আমরা যা বলে এসেছি এগুলো তারা সবই জানত এই কালেমার এই শর্তের বিপরীত জিনিসটা কি হবে আপনি যখন কালেমার জ্ঞান অর্জন করলেন কালেমা বুঝলেন এবার গ্রহণ করবেন ত্যাগ করবেন না এই কালেমা আর ত্যাগ করার সুযোগ থাকলো না এখন আপনি ত্যাগ করবেন যদি এখন বুঝে শুনে ত্যাগ করেন তাহলে কি হবে আপনার ত্যাগটা হবে আবু জাহালের মতো ত্যাগ এই যে এই প্রক্রিয়া মেনটেন না করা এই তিনটা ধাপ অতিবাহিত না করে কালেমা বলা কালেমার স্বীকৃতি দেওয়া এ হলো হিন্দুদের মতো এ হলো বিধর্মীদের মতো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি বিধর্মীদের মতো যারা অর্থ ছাড়া শুধু কালেমা উচ্চারণ করে ওই ধর্মে রয়ে যায় এই ব্যক্তি মুসলিম সমাজের সদস্য মুসলমান নামধারী মুসলমান সদস্যের মধ্যে বসবাসকারী একজন ব্যক্তি এই পর্যায়ে আমরা তাহলে উল্লেখ করতে পারি কোরআনের এই আয়াতটি আল্লাহ রসুল সাল আলসালাম তাদেরকে যখন দাওয়াত দিয়েছিলেন লা জনগণ তোমরা বলো কৃতকার্য হয়ে যাবে সফল কাম হয়ে যাবে উত্তীর্ণ হয়ে যাবে তারা এই আরবি ভাষী হওয়ার কারণে বুঝত কালেমাটার সাথে সাথে জ্ঞান তাদের ভিতরে এসে গেছে কালেমার শর্ত এই আগের শর্তগুলো সব তাদের মাথায় জেগে গেছে অটোমেটিকলি জেগে গেছে ভাষাবিদ হওয়ার কারণে জেগে গেছে এখন তারা আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তাদেরকে ছাড়তে বলেন নাই কালেমার যখন দাওয়াত দিলেন ইয়াই স্কুল হে জনগণ তোমরা বলো বলতে বলল অথচ তারা এই যে চতুর্থ শর্তের কাপুল গ্রহণ করে নেওয়া বরণ করে নেওয়ার যে বিপরীতটা তারা বিপরীত অবস্থান গ্রহণ করলো কিভাবে তারা বললো যখন তাদেরকে বলা হতো তারা অহংকার পোষণ করত আর কি বলতো না একজন পাগল কবির কথায় আমাদের পূর্বপুরুষদের পূজনীয় মূর্তিগুলোকে দেব এটা কি করতে পারি আমরা আমরা এই পাগল কবির কারণে আমাদের পূর্বপুরুষদের পূজনীয় দেব দেবীকে আমরা কখনো ছাড়তে পারব না আল্লাহ রসুলকে ছাড়তে বলেছেন আল্লাহ রসুল তো তাদেরকে বললেনা বুঝলো ছেড়ে দেওয়া আল্লাহ রসুল তাদেরকে বলেন না যে ছেড়ে দাও কুল্লাহ অত্রুক আোমরা বলো এবং তোমাদের অতীতের এলাহ গুলোকে ত্যাগ করো এটা বলেননি এই ব্যাখ্যা ওরা নিজেরা বুঝেছে আরবি ভাষী হওয়ার কারণে এরকম বুঝতে হবে তাহলে তারা কুফরি করেছিল বুঝে শুনে আমরা না বুঝেও কুফরি করি না বুঝে ইমান পার্থক্য ওরা বুঝে শুনে কুফরি করেছিল আর আমরা না বুঝে ইমান আনি না বুঝেই কুফুরি করি এই হলো পার্থক্য তাদের তারা আরো বললো ইন্দা সমস্ত ইলাগুলোকে এক ইহাতে সীমাবদ্ধ করে দিল এই বাক্যটা আরবি ভাষা হওয়া সত্ত্বেও তাদের কাছে খুব আশ্চর্যজনক কথা শব্দটা অত্যন্ত আশ্চর্যজনক তাদের কাছে কি শব্দ আশ্চর্যজনক না অর্থটা আশ্চর্যজনক অবশ্যই আমাদেরকে বুঝতে হবে শব্দ আশ্চর্যজনক না অর্থটা হলো আশ্চর্যজনক অর্থটির মধ্যে কি বলা হয়েছে সমস্ত ইলাহগুলোকে এক ইলাহে সীমাবদ্ধ করে ফেলল মানে লাইলাল অর্থ হল আল্লাহ ব্যতীত প্রকৃত আর কোনো মাবুদই থাকবে না আর কোনো ইলাহ কোনো প্রভু উপাস্য দেবদেবী মূর্তি কিছুই থাকবে না সব বাদ একমাত্র আল্লাহ তো বড় কথা ইলাহ হবেন একমাত্র আল্লাহ তো বরালত হবে একমাত্র আল্লাহ তো মোহামাত্রেশনা শাহীন অজাব আপনি তো এই কি কখনো বলবেন না আশ্চর্য ধরনের কালেমা কারণ কি এরকম আশ্চর্য আপনার কাছে না আমরা যেমন মুসলমান হয়েছে এই মুসলমানদের কাছে কালেমাকে আশ্চর্য ক্যালেমা তো খুবই মামুলি বিষয় খুবই সহজ বিষয় অথচ তাদের কাছে আশ্চর্য হলো কেন ক্যালেমার শব্দ আশ্চর্য ছিল না ক্যালেমার অর্থ আশ্চর্য এই ক্যালেমা স্বীকার করে নেওয়া মানেই কাশো ষাটটা মূর্তি থেকে মুক্ত হয়ে যেতে হবে মানাত, লুবল সব মুক্ত হয়ে যাবে এই মক্কানগরী একটাও কেউ থাকতে পারবে না বাবদাদা সদ্য পুরুষ এগুলো মেনে আসছে তারা নিজেরাই অর্থ করতেছে তাদেরকে বলা হলো তোমরা লাই ল বলো ওরাই ব্যাখ্যা করে বলতেছে আমরা এই পাগল কবির কারণে আমাদের ইলাহ কি ত্যাগ করব ত্যাগ করতে বলেছে ওরা বুঝে নিয়েছে এই কালেমার নির্দেশনাই এটা এটাই তারা বুঝেছে কিন্তু আমরা বুঝি না অন্যথায় আমাদের কাছে তো এই কালেমা কোনো আশ্চর্যের কথা না আমাদের ফকিররা এগুলো বলে কালেমা আমাদের বাচ্চারা বলে বিধর্মীরাও বলে আমাদের আশপাশের বিধর্মী যারা বসবাস করে তারাও বলে এটা কোনো আশ্চর্য কথাই না এটা সবচেয়ে পরিচিত কথা কখন পরিচিত যখন অর্থ ছাড়া এই কথা আমরা ব্যবহার করি আজকে মুসলিম সমাজ অর্থছাড়া ছাড়া কালেমার ব্যবহার করছে আমি বললে হয়তো মোবা লাগা হয়ে যাবে বেশি বলা হয়ে যাবে আমি এমন একজনের উদ্ধৃতি দিয়ে বলছি স্বয়ং মসজিদুল হারামের খিবসাম আবদুজাহের নরুদ্দিন হায়াতুল কুলুব সেখানে উনি বলে দিয়েছেন যে বর্তমান বিশ্বে মুসলমান ক্যালেমার অর্থ বুঝা মুসলমান হাজারে একজন আছে কিনা সন্দেহ বন্ধুগণ তিন নম্বর পর্বের শেষ প্রান্তে চলে এসেছি আসসালামলাইকুম বরহমাত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 छ्रचार बारोटाय जर आंतरिक बार्ता पृथ्वी सबसे बस वृद्धि पाधर्म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 यूरोपे सब चाहे बेसि बृद्धि पाधर्म हम पृथ्वी सब चीज़ बृद्धि लक्ष लक्ष मानुष के पृथ्वी इसलाम ग्रहण करते बाध्य कर तरब एटलम तरबारी शांति तरबारी तरबारी सत्य एवं ज्ञान जाते आनव जर सकल समस्या समाधान समाधान